wa আলাইকুম বরহমাতি বারকাত আলহামদুলিল্লা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 اللهم صل على محمد وعلى হাম محمد كما صليت على রহি وعلى আলি ইম্বরহী ইন্ন حميد مجيد হারিখ্যালদ আলি হাম কম বার ইন্দ রাহি আল অলি ইন্দ রি কাহামিদ মজিদ আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া রাফা'না লাঁ কাযিক আরাক আমানতু আমাদেরকে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন এটা আল্লাহ তালা বড় করুণা দয়া আলহামদুলিল্লাহ সুযুক্ত সবার আসে না নিজের সামনেই যখন নিজের সন্তানের প্রশংসা হতে থাকে মা বাবার ভালোই লাগে তার হাবিবের প্রশংসা হবে আলোচনা হবে নিশ্চয়ই আল্লাহ এটা খুব আল্লাহ তাল কাছে বড় পছন্দের আমল হওয়ার কথা নিশ্চিত কারণ আল্লাহ তালা নিজেই তো তার হাবিবের আলোচনা করিমে বারবার উল্লেখ করেছেন मानुष विशेषकर मायर जे जा बसि महब्बत कर शुद्ध मा ना जे जा बसि महाब्बत कर नान प्रसंगे एक रकम सामंजस्यता थकले निजे ओ महाब्बत मानुषर आलोचना सामने आने विभिन्न चुताय मार सामने आक मा तर सतान नहीं कथा चुप थकबेना সে তার সন্তানের গুণ গান গাওয়া শুরু এটা স্বাভাবিক তার হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামের আলোচনা নানান ভাবে কোথাও তো মুখের কথা উল্লেখ করেছেন কোথাও পিঠের কথা উল্লেখ করেছেন হাতের কথা উল্লেখ করেছেন পায়ের কথা উল্লেখ করেছেন বাদ দেন কিছু আল্লাহ তালা তার হাবিবের আলোচনায় কিন্তু এত সম্মান রেখে হাবিবের প্রতি শব্দ যে ব্যবহার করেছেন রব্বে করিম শব্দগুলোর মধ্যে বুঝা যায় যে আল্লাহ তালা তার হাবিবকে কত ইজ্জত দিছেন সম্মান দিছেন मानुष के जे ए, ए, हबीब देखान जन्बे बसानी क्या करुजुर्ग लेखा पे एक मा के जुदी तर तरह चले तर सतान चले दुनिया थे के। तो मा के जो क्यों बोले छविटार आगुने पुर তো মা বলবে কেন আমার কলিজার টুকরা এটা এটার আগুনে হবে কেন পড়াবো মার মানবে না তার সন্তানের ছবিটাকে আগুনে পড়াই এটা তো তার সন্তান না তার সন্তানের একটা রূপ তো বুজুগের লেখায় যেটা পেয়েছে তিনি বলেন ঠিক একজন মুমিন যখন নবীর সুরত ধরবে আল্লাহ তালা কেয়ামতের মাঠে ওয়াদাও করেছেন কোরআনে যে মা যেমন তার সন্তানের ছবিটাও পড়াইতে চায় না মোহাম্মতের দাবিটা ঠিক যেই বান্দার মধ্যে আল্লাহ রসুলের সৌরভটা চলে আসবে আল্লাহ রসুলের সুন্না দিয়া তার শরীরটা তার আমুল গুলো সে সাজাবে ঠিক আল্লাহ তারা আল্লাহ তো আরো বেশি মেহরবান আরো বেশি মায় মহাব্বত মানুষের জন্য আল্লাহ তালা এত সুন্দর সুন্দর করে তার হাবিবের নামগুলো গুলো কোরআন উল্লেখ করেছেন প্রসঙ্গ নাম না প্রসঙ্গ অন্য নবীদেরকে যখন আল্লাহ তালা দেখেছেন নাম ধরে ডাক দিয়েছেন আদম এইভাবে উসকুন আন্তনা আপনি আপনার বিবি জান্নাতে থাকতে থাকেন ইয়া আদম নাম ধরে ডাক দিয়েছেন ইব্রাহিম নাম ধরে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম আল্লাহ তাদেরকে নাম ধরে ধরে ডেকেছেন আর হাবিব সাল আলী আসসালামকে যখন আল্লাহ ডেকেছেন কোথাও আল্লাহ তালা তে নবীর নাম ধরে ডাকতেন নাই কোথাও না নাম উল্লেখ করেছেন কিন্তু নাম ধরে ডাক ডাকতেন নাই নাম যেখানে উল্লেখ করেছেন সেখানে আবার ওই রসুল উল্লাহ লাগাইছেন রসুল মোহাম্মদ তিনি তো একজন রসুল ডাক দেন নাই নাম উল্লেখ করেছেন সাথে আবার রসুল্লাহ লাগাই দিয়েছেন কিন্তু যেখানেই ডাক দিয়েছেন সেখানে আর মুহদ বলেন নাই অন্য নবীদের মতো ইয়া মুহাম্মদ বলেন নাই আল্লাহ তার এইভাবে ডাকেন নাই কিভাবে দিয়েছেন এ রসুল আমার মুহলসির এ কমলিওয়ালা আল্লা হাবিবান অন্য নবীর সাথে আমাদের নবীর পার্থক্য অনেক অনেক হাজর সালাতাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন তুল পাহাড়ে আল্লাহ তালা করেন মুসা মুসা আসলো কাত তারা যে সময় কাটানোর কথা কথা বলার কথা আল্লাহ তো মুসা আসলেন আর নবী আলী ইসাল্লাম যখন আল্লাহর সাথে সাক্ষাত করতে গিয়েছেন তখন এটা বলেন নাই নবী আসছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য যদিও সাক্ষাতের পার্থক্যটা অনেক একজন গেছেন পাহাড়ে সাক্ষাৎ করতে শুধু কথার আওয়াজ পাইছে ব্যক্ত করেছেন কিভাবে মুসাআলাম ওই নির্দিষ্ট যে সময় যেখানে থাকার কথা কথা বলার জন্য আসছেন আমি তো তাকে স্পেশাল গেস্ট বানাইয়া আমার ব্যবস্থাপনায় আমি এনেছি সুরা ইসরুতে আল্লাহ কি বলেন সুবাহ বান্দা আমি আমার বান্দাকে বান্দার স্বীকৃতি দিয়া বলতেছেন আমি আমার বান্দাকে রাতের এক ছোট্ট অংশে ভ্রমণ করাইলাম আমি নিজে ব্যবস্থা করেছি যেন গাড়ি পাঠিয়ে দিয়া হুজুর নিয়ে যাওয়া আর হুজুর নিজে যাওয়া স্পষ্ট যখন গাড়ি পাঠা দেয় তখন খুব সম্মান বোধ করি বেচারা আমাকে খুব ইজ্জত করছে মাসা আল্লাহ আর যখন ঠিকানা দিয়ে দেয় সাথে আবার কাউকে দেয় তাহলে তো আর মুসিবত আর এখানে শুধু গাড়ি পাঠান নাই সাথে জিবরাকে পাঠাই দিচ্ছেন আমার হাবিবকে আপনি যাই আগে আনিয়ান পার্থক্য পার্থক্য আমি বলি আমার বয়ানে মাঠে ময়দানের বয়ানে বলি এখানে কখনো বলি কিনা আমার খেল নেই একটা বড় আজীব লাগে আমার কাছে হজরত ইউসুফ আলী সাল্লা প্রসঙ্গটা ইউসালামের উপর অপবাদ দিনেখা এতদিন পর্যন্ত নিজেই চেষ্টা করেছিল যে ইসুফা আলসালামের সাথে অবৈধ সম্পর্কের হজরত ইউসুফা আলি সাল্লাম নিজেকে বাঁচায়া বাঁচায়া রাখছেন তো একদিন তো মহাবিপদে পড়ে গেছেন জুলেখা একদম দরজা সব আটকাইয়া কাজের মেয়ে কে বলেছে পিছন দিক থেকে ভেতর থেকে না বাহির থেকে দরজা গুলো লাগাই যেন খোলার ব্যবস্থা না হয় জুলেখা যখন হাজারতে ইউসুফ আলি সাল্লাহামের দিকে হাত বাড়াইছে বদনিয়তে আস আমার দিকে আস আমার দিকে আমার কাছে তার অসহায়তার ব্যাপারটা কয়েক কারণে দেখো সমস্যা হচ্ছে ইউসুফা আলী সাল্লা যুবক এটাও এক বড় প্রবলেম যুবককে কেউ আহ্বান করলে সেখান থেকে নিজেকে ফিরাইয়া রাখা এটা তো কঠিন এটা এক বিপদ সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছে এত মারাত্মক বিপদের মধ্যে পড়ে হজরত ইসু আল্লাহ সাল্লা কি করলেন বললেন না আমি পানাহ চাই আমার রবের কাছে এটা নবীওয়ালা ইমান ইমান পুরাপুরি আল্লাহর ভরসা যে আমাকে আমার রবি হেফাজত করবেন এই জন্য আল্লাহকে বিভিন্ন রকম পাওয়া যায়। এক হচ্ছে তিনি হাজর ইয়াকুব আলহিসের চেহারাটা তার সামনে ফুটে উঠছে আলি সাল্লাম হাত এরকম দাঁতের মধ্যে দিয়ে আঙ্গুলে কামর মার্শেদ মানে খুব অবাক হুসে আঃ কি করতে ইউসুফা আলী সালসালাম এরপর দরজার দিকে দৌড় মারছেন আল্লাহ দরজা গুলো সব খোলা দৌড়ায় সদর দরজার সামনে যায় যাই পড়ছে হচ্ছে আজিজ মিসর মিসরের গভর্নর মানে জুলাই খার স্বামীর সামনে যায়া পড়ছে পিছনে জুলাই খান দৌড়াচ্ছে একদম যা মালিকের সামনে বসছে কি অবস্থা হাতে নাতে ধরা এখন তো স্বামীর সামনে রুকুম পরে আসতে করে পোল্ট্রি মার্সে যারা সহজ কথায় বলি পোল্ট্রি মারস কি বলে পোড়া রেকারিম এই কথাটা আসছে যে আপনার বিবির সাথে অন্যায় করতে চেয়েছে তার কি শাস্তি হওয়া উচিত করলোকে এখন দুঃদ ক্ষমতা দেখাইতেছে তো নিজেই শাস্তির বিধান আবার জানাই কি কি শাস্তি হওয়া দরকার বলে ইউস জাম আলিম হয় জেলখানায় পুরে দেন অতবার কঠিন একটা করে আবেদন হজরত আজিজ এ মিসার ইউসুফ আলিসালামকে জিজ্ঞেস করতেছেন ইউসুফ কি করল এটা ইউসুফ আলিস বলেন না ইনি চেয়েছেন আমি চাই নাই আমি কিচ্ছু বলে সাক্ষী দাও প্রমাণ দাও তুমি যে কিছু করো নাই এটা উল্টা ছিল ক্ষমতা আছে তো সাক্ষী দাও কারণ সাক্ষী দলিল প্রমাণ দেয় যে দাবি করে এটাই নিয়ম সরিহতর নিয়ম এটাই দলিল দিবে প্রমাণ দিবে যে দাবি করবে তো সেই হিসাবে তো দলিল প্রমাণ দেওয়ার কথা ভুলে খার সে দাবি করছে যে ইউসুফ অপরাধী কিন্তু এখন ইউসুফের কাছে দলিল চাওয়া হচ্ছে প্রমাণ হাজরত ইউসুফা আলী সাল্লা প্রমাণ দিলেন কি ওই যে কানে এক বাচ্চার কান্নার আওয়াজ আসতেছিল জুলেহার ফুফাতো বোন আসছিলেন বেড়াইতে তার ছোট্ট দুধের বাচ্চা সে চিৎকার করে কান্দছে হজরত ইউসুফা আলী সাল্লা কানে আওয়াজ আসছে বাচ্চাটা কান্দেশ বলে ওই বাচ্চাই আমার সাক্ষী দি। এটাই নবীমা কারণ তিনি ভেবেছেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে বাঁচাবেন বাঁচাবেন একটা ব্যবস্থা করবেন আর যে আল্লাহ আমার কথা বলার মুখ দিয়ে বাচ্চাকে আনা হইল দেখেন পুরোটাই কোরআনের ঘটনা শুধু শুধু ওই ইসুফুল কিসা শোনাইয়া মজমা গরম করে এরকম আছে ওইটা করতেছি না পুরো আমি যতটুকু পুরাণে আসে বলতেছি বাচ্চাকে আনা হইলো বাচ্চাকে জিজ্ঞেস করা হইলো কে অপরাধী এখন বাচ্চা যদি বলে ইউসুফ নির্দোষ তো তো মানুষ বলবে যে বাচ্চার মুখ দিয়া ইউসুফ জাদু দিয়া কথা বের করছে আল্লাহ তা বাচ্চার মুখ দিয়া এমন সুন্দর কথা বের করে দিছেন যে নড়া চড়ার কোন সুযোগ নেই বাচ্চা কি বলে পুরাণের কথা বাচ্চা বলে ইনকানুহু কুদ্দান ইউসুফ তার জামাটা চেক করেন ইউসুফের জামা চেক করেন যদি দেখেন জামা সামনে দিয়েছে তো মনে করবেন ইউসুফ অপরাধী ধরতে গেছে জুলেখা নিজেকে বাঁচানোর জন্য দস্তাধি করছে ইউসুফের জামা ছিঁড়ে ফেলছে আর যদি দেখেন ইউসুফের জামা পেছন দিয়ে ছেঁড়া তো মনে করবেন ইউসুফ পালাইতে গেছে জুলেখা পেছন দিয়া থাবাটা বারছে আজিজ ইউসুফ দেখি দেখে যে সামনে দিয়া তো জামা ওকে ঘুরে তো দেখি ঘুরে দেখে আল্লাহ যখন দেখলেন জামা পেছন দিয়ে ছিড়া সাথে সাথে বলে উঠলেন এটা তোমরা মেয়েরা যে ষড়যন্ত্র কর বড় মারাত্মক ষড়যন্ত্র তোমাদের বিষয় এত গল্প শুনানো মাকসাদ না আমার এখান থেকে জিনিস বের করে রস বের করে আল্লাহ তা নবী ইউসুফ ইউসুফ সাধারণ নবী নন হুসুফ আলী সালাম সাধারণ অনুযায়ী কোরআনে কোন ঘটনা আল্লাহ তাল পুরোটা এক আগা টু এরকম বর্ণনা করেন নাই যেখানে যতটুকু প্রয়োজন অতটুকুই বাস কিন্তু হজরত ইউসুফ আলি সালাতামের সেই ঘটনা আগা শুরু হয়েছে শেষ হয়েছে এবং সবটা সিরিয়াল মতালাম খালি দাদা নবী না দাদার ভাই ও নবী ইসমাইল আলী সালসালাম দাদার বাবা তো অনেক বড় নবী ইব্রাহিম আলী পুরা নবী পরিবারের সন্তান রাজপুত্র এত বড় নবী তার আল্লা ছোট আল্লাহ মৃত্যুকে দিয়া এটা আল্লাহ তাল মর্জি আল্লাহ যাকে দিয়া খুশি তার নবীর নবুয়ের সাক্ষ্য দেওয়ার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার এটা আল্লাহ মর্জি কিন্তু আল্লাহ তাল মর্জি কেমন একটু দেখেন ইউফলামের পবিত্রতা বর্ণনা করলেন আল্লাহ ছোট্ট বাচ্চাকে দিয়া আরস্তালিকায় একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল বনুল মুস্তালিক যার আরেক নাম হচ্ছে মুরাইসিয়ান সেই যুদ্ধে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের সাথে আমশা সফর সঙ্গী যুদ্ধ আল্লাহ রসুল সাথে গেছেন ফেরার সময় সফরের নিয়ম ছিল শেষ রাতের দিকে রওনা করতেন রাতে এক জায়গায় তাঁবু গেড়ে বসতেন রেস্ট নিতেন আরাম করতেন শেষ রাতে রওনা করতেন আর রওনা দেওয়ার সময় পিছনে একজনকে রেখে যেতেন যেন পিছনের किस रो गो नहीं, करे नहीं, नहीं ताला एक के रेखे घटना एक पास दूरे चले गोन दूरे खबर कारण মহিলাদের বসার জন্য আমাদের দেশের যে পালকি ওইনির মধ্যে আরবরা এরকম বসে এখানে কত সূক্ষ্ম আমাদের অনেক ভাইদের আকেই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম গায়েব জানতেন স্পষ্ট ক্লিয়ার এখানে যে আম্মা জানের উটনি খালি চলে গেল রসুল না একটা ধাপ্পা একটা অভিযোগ যে আল্লাহ রসুল দায়িত্বশীল সাবিনা নিজের স্ত্রীকে একা রেখে অন্ধকারে চলে গেছে কত বড় মারাত্মক কোন পুরুষ তো এরকম করতে পারে না আত্মসম্মান যার আছে से क्ष करते नबी नबी तो, है। तो चोतूर चोतूर एक शत्रुर स्त्री को एकाएक स्त्री स्त्री छोट बतुर चाल चतुर ना क्यों प्रज्ञा छबुल अल्लाह रसुलर कर खूब मेधावी छा जान आशा चतुर्ण चतुर एक जिनिस মেয়েদের চতুর হওয়া এটা ভালো গুণ না খুব বেশি চালাক তাইলে তো খবর আছে সাদা হওয়া এটাই মেয়েদের সুন্দর গুণ কোরআনের কথা আল্লাহ এখানে ভালো মেয়েদের তিনটা গুণ বর্ণনা করেছেন আলমোহসাত পুত্র পবিত্র গুণায় লিপ্ত হয় না তার ইজ্জত ঠিক রাখে চরিত্র ঠিক চরিত্রবান এই একটা ভালো গুল মেয়েদের বালা অত চতুর না সাদা সিদা ভুল করে কথায় ধরে না আমাদের দেশে আস এরকম বুঝে না অত কিছু এটা তার ভালো গুল বেশি চতুর হইলে আপনাকে আমাকে বেচা খায় পাবে তিন নম্বর গুণ হচ্ছে অথচ আমাদের সমাজটা এত পচেছে এত পচেছে যে এখন বিএশাদের মধ্যে গেলে ঠিক আমি দেখি খাল করি এই তিনটা গুণের করা হয় মহাসনাথের কোন চিন্তা ভাবনা তো নাই কোন সমস্যা নেই জিজ্ঞেস করে নেয় আগের কোন সম্পর্ক কবে হয়েছে উল্টাটা চায় চতুর্কি কিনা কোন গান পছন্দ কার গান পছন্দ কোন কোন সিরিয়াল পছন্দ কোন কোন নাটক পছন্দ তার রুচিটা খেয়াল করে আরে কি রুচিওয়ালা এইরকম কাছো মাছ হয়ে যায় আর এখন তো আলাদা ঘুরে সব খোঁজখবর নয় দুজনকে ছেড়ে দেওয়া হয় আংচি পড়ে ছেড়ে দেওয়া হয় তোমরা নিজেদেরকে পড়া করে না ঢোকা আংচির ঢোকা এটা বৈধ সম্পর্ককে না পাক করে আর তারপরে বৈধতা দেওয়া হয় এই আংটি পড়ানোর মেয়ে ছেলে আপসে কথাবার্তা অথচ বিয়ে করতে গেছে বউকে জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় আঘাত কয় বারোর আঘাত আলেমা তুদুর বলছো আমি এই জায়গায় বিয়ে করবো বুঝে ফেলছি তার ভিতর ঠিক নাই মানে তোলপাড় তৈরি হয়েছে মানে নিজের মধ্যে নাই বুঝা গেল সে গাফিরাত সহজ পেস পুস কম এটাই দরকার এটা কোরআনের বক্তব্য এটা তার জন্য মুকুট তো বিয়ের পর হজরত বলেন বিয়ের পর জিজ্ঞেস করলাম অন্য নামাজে নফল সুন্নত নিয়ে পেস লাগে ফজরের নামাজেও কি পেস লাগে দুই রাখাত সুন্নত দুই রাখাতফল টফল নাই বারো রকাত কেমনে বললাম আর এখন খেয়াল করে কত চতুর স্মার্ট কিনা এই স্মার্টনেস প্রকাশ পায় কদিন পরে যখন আমাদের কাছে তাবিজের জন্য আসে আমরা বুঝিত তখন যে বিয়ের সময় তো এগুলো চিন্তা করো এখন দিনদার সচ্ছ কোন জায়গায় জব করে দুজনে মিল্লা কামাবে এরপরে পোলাপাড়ের জন্য বিশাল সম্পদ রায়খা বুড়া কালে নিজে বৃদ্ধাশ্রমে যায় সিরা বাজা খাবে লিখিত আমরা কপাল কপাল কপাল লাগে সন্তানের হিদমত নেওয়ার জন্য যাই হোক আম্মা জান চলে গেছেন হাজত ছাড়ার জন্য আল্লাহ রসুল কাফেলা নিয়ে চলে গেছে আম্মা জান দেখেন কাফেলা নাই কেমন লাগে চুপচাপ চাদর ছিল চাদর মুড়ে চুপচাপ ওই জায়গায় বসে গেছে এটা একটা আদব হারায় গেলে যেখান থেকে হারানো ওখানে বসে যাওয়া কারণ যারা আমাকে হারিয়েছে তারা এসে খুঁজবে এখন আমি চলে গেছি একদিকে আর যারা খুঁজতেছে তারা চলে গেছে এক দিকে উল্টাও হচ্ছে উল্টা হচ্ছে জিন্দগিতে হারানো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না এই কেউ হারাই গেলে জায়গায় বসে যাবে জান তাই করেছেন ওই দিক দিয়ে যেই মানুষকে যেই সাহাবি কাল রসুল রেখে গেছিলেন সব দেখে যাওয়ার জন্যে লাস্ট ব্যক্তি তিনি আলো আধারি সূর্য উঠে উঠে ওই সময় ওই সময় আইসা আম্মাজানকে দেখে বুঝে গেছেন আম্মাজান সাথে সাথে পরে এটা একটা বড় গুণ ছিল তাদের তারা দেখা সন্তান এটা একটা যোগ্যতা এটা আরবদের ছিল শুধু তাই না তারা জীবজন্তু দেখেও পরে ফেলতে এটা কোন ওটের বাচ্চা কয়েক নসল পর্যন্ত কয়েক পুরুষ জীব জন্তুকের বাচ্চা এত ছিল তারা আরবরা এখনো আমরা দেখি আরবদের মুখস্থ শক্তিটা খুব প্রকট মাস্লা এসে আম্মা জানকে দেখে বুঝে ফেলছেন যেটা আম্মা জান এতটুকু শুধু উচ্চারণ করেছে ইন্না আলিল কি পরে নিজের বাহনের মধ্যে আম্মা জানকে বসাইয়া তিনি হেঁটে হেঁটে আগায় আলিস কাফেলার সাথে যায়া পরবর্তীতে মিলিত হয়েছে এই দিক দিয়ে মোনাফিকরা কাফেলার মধ্যে খবর অটায় দিছে যখন জানা গেল যে আম্মা নাই আউদাজের ভিতরে মোনাফিকরা ভিতর দিয়া যায়া উড়া এলাকা গরম করে ফেলছে যে আম্মাজানের সাথে ওই ব্যক্তির পিছনে যে রয়ে গেছে তার অবৈধ সম্পর্ক ছিল এটা মনে রেখে একটা বিষয় আল্লাহ তারা কোন নবীকে চরিত্রহীনা বিবেদন নাই কোন নবীকে না হাজরত লুত আলী সালামের কিছু তার বিরোধিতা ছিল বিরোধিতা করেছেন তিনি বিভিন্ন বিষয়ে কিন্তু ছিলেন না। একটা কাজ করতেন বাড়িতে মেহমান টেহমান আসলে মানুষকে জানাইয়া দিতেন যে আমার বাড়িতে মেহমান আসছে এই কাজটা তিনি করেছেন সহযোগিতা করেছেন নিজে চরিত্রহীন ছিলেন না তো এই খবর আরেক বেটার সাথে অবৈধ সম্পর্ক নিল্লা রসুলের জন্য এটা কত বড় প্রেশার কত বড় চাপ জানের জন্য যার উপরে এই তখন তার জন্য বিষয়টা কত কঠিন কষ্টের কান্না করে সাহবায় কোন সাহাবিত মোনাফিকদের সাথে সম্পর্কের এক ভাইগনাও ছিলেন যাকে বকর খরচ দিয়া চালাইতেন সেও ওই তালে রাখছে উপকার করছে এটা তো দুনিয়ার রীতি উপকার করলে একটু মারতে হয় দুনিয়ার সিস্টেম এটা এটা সবার বিশ্বাস আছে রসুল হচ্ছু দেখেন রসুল যে গায়েব জানতেন না এর আরো একটা প্রমাণ রসুল যদি গায়েব জানতেন রসুল স্পষ্ট জানাই যে না আয়সা ভুলে গেছে সেখানে আয়সার সাথে কারো অবৈধ সম্পর্ক ছিল না অথচ আল্লাহ রসুল চুপ কিচ্ছু বলেন না আয়সার পক্ষে রসুল খবর নিয়ে গেলেন আম্মাজান কানতেছেন রসুল যায় হাসতে হাসতে খবর নিয়ে গেছে যে হাসতে হাসতে বলতেছেন আল্লাহ তালা তোমার পবিত্রতা আয়াত নাজিল করছে আম্মা জানের তো মান অভিমান এতদিন পর্যন্ত আপনারা আমার পক্ষে থাকেন নাই অন্ততেন কথা বলেন না আপনারা জান আয়াতিলোচা হামী স্ত্রীর মহাব্বতের খোঁচা একটা আয়াত নাজিল করলে আমার পবিত্রতা বর্ণনা করলে আমার রব করছেন তো আপনাদের কি এটা আপনারা তো করেন নাই অভিমান এটা ও কথা عيات نازل هنا سورة نور عيات شروا نمر عيات الله تعالى عيات نازل قرلنك ولولا إن سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا مهتان عظيم الله تعالى قال ولولا إن سمعتموه تمرد كونك وتقول شر لا মোহিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে তোমরা যখন এই কথাগুলো শুনলামা বিহাজা এটা কেন না। যে এই বিষয়ে কথা বলা আমাদের উচিত না সুভানাক আল্লা পবিত্র তার নবী পবিত্র আল্লাহ তার নবীর বিবিদেরকে অপবিত্র রেখেছেন এই কথাটা কেন না। কেন বলল না হাজা বুহান কেন বলল না এটা মারাত্মক অপরাধ অপবাদ এটা মারাত্মক কপবাত এই কথা কেন না। অপবাদ আসছে আল্লাহ তালা ইউসুফ আলীহি সালামের অপবাদের জবাব দিয়েছেন সাক্ষী বানাইছেন একটা ছোট্ট বাচ্চাকে তুমি সাক্ষী দাও নবী ইউসুফ পবিত্র আর যখন আল্লাহর নবীর বিবির উপরে অপবাদ আসছে আল্লাহ তালা নাক্ষী বানান নাই আল্লাহ নিজে সাক্ষী হইয়া আল্লাহ অন্য পার্থক্য বুঝে আসতেছেন তারা এর অর্থ এটা না যে আম্মা জানের সম্মান ইউসুফ নবীর উপরে এটা না অর্থ আবার কেউ না বুঝি সমস্ত নবীরা সমস্ত উন্মতের চেয়ে খালি উন্মত না খালি মানুষ সমস্ত নবীরা সমস্ত ফিরিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ একদম চেয়েও একদম যিনি কিতাব পান নাই এরকম দুইশো পঁচাশি আয়াত যেটা সেখানে আমরা পড়েছি এই কথা লিখি কোন নবির মধ্যে আমরা পার্থক্য করি না সম্মান এক কিন্তু যিনি কিতাব পান নাই নতুন ধর্ম পান নাই এরকম হজরত এরুন আলী সাল সাল্লাম আসল মুসালাই সঙ্গী এই রকম নবীও এই সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত আবু বকরের চেয়েও শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবিদের মধ্যে একজন একজন নর্মাল সাহাবি যিনি তিনি উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষের চেয়েও শ্রেষ্ঠ আল্লাহ নবীকে দিই তার মর্যাদা অনেক উঁচু হয়ে গেছে আল্লাহ নবীর কাছে সহবত পাইয়েই তার মর্যাদা অনেক উঠে যায় নাই আমি আমার নবীর ইজ্জত বুঝেছি আল্লাহ তাহা এটা করেছেন তার নবীর সম্মানে আয়সার সম্মানে নবীর সম্মানে আল্লাহ যা করেছেন নবীর সম্মানে করেছেন নবীর ইজ্জতের ব্যাপারে যা। কারণ নবীর স্ত্রী অবৈধ সম্পর্ক আসলে মূল ধাক্কাটা তো নবীকে কেন্দ্র হয়ে যাই এত আলোচনা কেন হয়েছে নবীর স্ত্রী বলেই অন্য হইলো তো শাস্তির বিধান আসত শাস্তিদে সাক্ষী আনো শাস্তিদে হিসাব নবীর বিবি বলে আলোচনা এত হয়েছে দেখেন এই আয়াতে আল্লা তার আম্মা জানের পবিত্রতা বর্ণনা করেছেন এখন যদি কেউ আম্মা জানের ওই চরিত্র নিয়ে এখনো কথা বলে তাহলে সে এই আয়াতকে অস্বীকার করবে একটা কেউ অস্বীকার করে সে বেমানের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত সেই শি আদের সম্পর্কে আমরা কি বলবো যে আবু বক্করের প্রসঙ্গ এনেছেন একজন যখন তার বন্ধু সঙ্গীকে বললেন আল্লাহ তাল আবু বকরকে রসুলের সঙ্গে হওয়ার মর্যাদা দিয়েছেন সেই আবু বখর যারা গালি দেয় সেই অমর যারা গালি দেয় যার মত যার মন মতো আল্লাহ তিনি চেয়েছেন আল্লাহ আয়াত নাজিল করেছেন আম্মা জান সম্পর্কে আম্মা জানের পবিত্রতা সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছেন সে আম্মা জানের পবিত্রতা নিয়ে এখনো যারা আপত্তি করে কলঙ্ক দেয় কি বলবো তারা প্রাণের এই আয়াত গুলোকে অস্বীকার করতেছে এই জন্য যারা এই টাইপের এই টাইপের যারা কাদিয়ানিরা যেমন কাফির এই টাইপের শিয়ারা ওর কাহির কোন সন্দেহ নাই এটা নিয়ে কোন দ্বিধায় থাকার কিছু নাই যে তারা হাসান হুসাইনের জন্য এত মহাব্বত দেখায় এটাই তো সমস্যা দেখাও রসুলের কথা না ফাতেমা কে মহাবুত করি রসুলের মেয়ে হওয়ার কারণে আলীকে মহাব্বুত করি রসুলের জামাতা এবং রসুলের সাহাবি হওয়ার কারণে অন্য কারণে না হাসানের আবু তহলেমেরও বাড়ত হুসাইনের কারণে যদি রসুলের ইজত বাড়ত তো দাদা আবু তালিমের তো ইজ্জত বাড়ত সিরিয়াল তো আগে দাদার তারপরে না না বোঝা গেল কারণে আলীর কারণে রসুলের ইজত বাড়ে নাই বরং রসুলের কারণে তারা আমাদের কাছে ভালোবাসার পাত্র যাই হোক এটা ভিন্ন আলোচনা মহারবের আলোচনা রবি বলে শুরু করছে মাফ করে দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা কোরআন করিমে নানান জায়গায় আমি বলবো কিছু কোরআনে করিম আল্লাহ তালা তার হাবিবকে কিভাবে উল্লেখ করেছেন মানুষ যখন বড় হয় বড় হইতে হইতে আবার পতন আসা শুরু হয় এটাই মানুষের নিয়ম আর নবীকে আল্লাহ তহ সুসংবাদ দিচ্ছেন আপনার আজকে থেকে আপনার আগামী হবে উত্তর দিন যত যাবে আখেরা আপনার আপনার আগামী আজকে থেকে আল্লাহ তালা তার নবীকে বারবার কোরআনে করিমের শত্রুরা কথা বলেছে অন্য নবীরা বলেছে অন্য নবীদেরকে বলেছে আপনি গুমরা পথভ্রষ্ট নবীরা জবাব দিয়েছে नबी के पगल अपनी पागल अपनी निर्बोध बोका गुरु अनबी मत नबी के অন্য নবীরা নিজেরা জবাব দিয়েছেন কোরআনের বক্তব্য ইয়া কমিপাহি দলালা না তোমরা যেমনটা বলছ আমি এমনটা নই আর আমার নবীকে যখন তারা গালি দিছে আপনি পাগল আমার নবী জবাব দেন নাই ইয়া কম লেসাবি জুনুন না আমার সাথে পাগলামি নাই এটা জবাব দেন নাই কারণ নবীর জন্য আল্লাহ জানাইয়া দিছে আপনার জন্য তো আমি আল্লাহ যথেষ্ট জবাব আপনি না আমি দিব আপনাকে পাগল বলেছে জবাব আমি দিব জবাব দিয়েছে নুন কলামি অমায়স্তরুন এরপরে আসছে আপনি পাগল না অন্য আয়াত আসছে অমা সাহিব তোমাদের সঙ্গীত তোমাদের নবী পাগল না সুরা নুনের তিন নম্বর আয়াত যেটা আপনি আল্লাহর নিয়ামতের কারণে আল্লাহর রহমতের কারণে আপনার মধ্যে পাগলামি নাই আল্লাহ সাক্ষী দিচ্ছেন মায়ের সামনে যখন সন্তানকে কথার কথা মার সামনে মার কলি যায় এটা আপনার শুনছেন বেকুফ পাগল তোমার কি বলবে তুই পাগল তো বাবা পাগল তোর চোদ্দ গোষ্ঠী এটা মার চরিত্রটাই এমন মা এটা মা সহ্য করতে পারেন রসুলকে যখন গালি দিচ্ছেন আল্লাহ আল্লাহ জবাব দেওয়া শুরু করেছেন কসম খায় যারা বারবার আপনি আদের কথা শুনলেন না কাজ হইল খালি মানুষের কাছে কথা লাগানো নির্দিষ্ট চরিত্রে মানুষেরা তিরস্কার করেছেন আল্লাহ তালা নদীর পক্ষ থেকে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন মহাসিন বলেন এমনই জানো আগুন লাগাইয়া দিচ্ছে বাঘিনীর গায়ে আগুন দিছে তার সন্তানকে মাইরা বাঘিনী যেমন এরকম ক্রোধ নিয়ে হামলা করবে তার সন্তানের গায়ে একটা ছোট্ট মুরগির বাচ্চা কি সুন্দর করে ওরকম তার ডান তাকে ঠোকর মারে নিজের জীবনটা হুমকির মুখে ঠেলে দিয়ে মুরগি ওই চিল যেগুলো থাবা মারতে চায় শকুন থাবা মারতে চায় মুরগি তাকে পর্যন্ত প্রতিরোধ করার চেষ্টা করে অথচ ইগল সে মুরগিটাকেই নিয়ে যেতে সক্ষম কিন্তু মুরগি তারপরে সন্তানের মায়া সে প্রতিরোধ করতে যায় এর নাম মা বলে যে যেন আল্লাহ তার হাবিবের গায়ে এতটুকু আঘাত দেওয়ার কারণে আল্লাহ কত বড় সাহস তোর বড়া শুরু করছেন আল্লাহদ্দিন ছয় সাতটা একবারে আল্লাহ আবুল আহাব পাথর উঠাইল আবুল আহাব যখন পাথর উঠাইলো মারবন্ডি তলিহা জমান ধ্বংস এই জন্য আমাদের কেডাসত রসুল ডাকছিলেন সবাইকে দেখে বলছেন আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাহাড়ের শত্রু আপনারা বিশ্বাস করবেন বলে হ্যাঁ করবো তুমি তো জিন্দগিতে মিথ্যা কথা বলো নাই আশিরত অন্তত নিকট আত্মীয় যারা তাদের কাছে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন আয়াত নাজিল পর আল্লাহ রসুল সবাইকে ডাকছেন সবাইকে ডাকছেন সবাই যখন আসছে রসুল দাওয়াত দিছেন সবাই হঠাৎ হতবাক হয়ে গেছে আরে বলে কি কিন্তু চোখ লজ্জা ভদ্রতা বলতে একটা ব্যাপার আছে যে মানুষটা চল্লিশ বছর পর্যন্ত কোনো অপরাধ করে নাই সমাজের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ যিনি যিনি জিন্দিতে একটা মিথ্যা বলে নাই কাউকে একটা গালি দেয় নাই কারোর সাথে মারামারি কাটাকাটি হয় নাই প্রতিবাদ করে নাই সেই মানুষটাকে হঠাৎ করে একটা বলতে তো বিদ্যালয় কিন্তু সব সমাজেই তো কিছু কুলাঙ্গার থাকে যাদের চোখ লজ্জাও থাকে না নদ্রতা টুকু থাকে না এই জন্য আমি করে রাখছি এই জন্য আমাদেরকে ডাকছিস আল্লাহকে থামাই দিছেন রাখেন জবাব আপনি না আপনার জন্য আমি যথেষ্ট আপনার জন্য আমি রব যথেষ্ট জবাব আমি দিব আল্লাহ তালা পুরা একটা সুরা নাজিল করে দিলেনা বিবিরের আল্লাহ ঢুকাইয়া দিচ্ছেন কারণ বিবি সহযোগী আল্লাহ জানিয়ে দিছেন সরাসরি যে আক্রমণ করবে আমার নবীকে গালি দিবে জবাব আমি দিব সরাসরি করে না সহযোগিতা করে আবুল আহাবের বিবির মতো অরে আমি আমার নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলাম যা আল্লাহ গুলো আমাদের জানা দরকার ভাই মাকসাদ কি বারবার মনে করায় যে এস কে রসুলের আগুন কলবের মধ্যে জ্বালা দেওয়ার চেষ্টা করতেছি আমি যেন আমার সুর রসুরের সুরতের মতো হয়ে যায় ওই হাসের মাঠে আল্লাহ তার সন্তানের সুর তার ছবিকে পড়াইতে চায় না যেন আমি মুখে পড়ে যাই আল্লাহ তারাও যেন তার হাবিবের আমার মধ্যে আমাকে শাস্তি দিতে থাই না যান যে এর মধ্যে আমার রসুলের সুরত আছে আশা ওইটাই ওই আশায় আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতেছি আল্লাহ তালা আমাকেও আমল করার তৌফিক দেখ আপনাদেরকেও তৌফিক দেখ আম